হরে কৃষ্ণ আমাকে বাংলায় কথা বলতে হবে কিন্তু অনেক দিনের মধ্যে বাংলা তো বলেনি পায়নি তো আমার কথা মধ্যে যদি কিছু ভুল ছুটি পড়বে আপনারা সকালে বৈষ্ণব হয়ে নিজে গুনেই আমাকে মার্জনা করবেন দয়া করে তো এইখান সিংহপুর সিংহাপুর মানে বৈদিক নাম না সিংহপুরের মধ্যে বাংলাদেশ আছে সব জায়গায় বেঙ্গালি আছে একটা প্রবাদ আছে যে যেখানেই বেঙ্গালি সেখানে খালিবাজি যেখানে লোক আছে সেখানে বেঙ্গালিও আছে এবং কিছু লোক সেই সেইভাবেই বলে না ওই যেখানে বেঙ্গালি সেখানে খালি পারে কিন্তু আমরা এই প্রবাদ আমরা স্থাপনা করতে চাই যেখানে বেঙ্গালি সেখানে হরি কীর্তন হয় হরি কীর্তন হচ্ছে সিঙ্গাপুর নাগরের মধ্যে কীর্তন হচ্ছে শ্রবণ হয় সেলফোন বজানো হয় যা খার সম্বন্ধ নেই ভক্তি সহিতে আপনার নিজের গুনেই দয়া করে আপনার প্রাণপ্রিয় সেলফোন বন্ধ করুন भक्तिकता भक्ति भक्ति एक शब्द आक्ति भक्ति आज भक्ति भक्ति की आक्ति मन इंद्रिय सुख জড় ভোগ বিষয় ভক্তি এবং ভক্তি একদম আলাদা আছে তো ভক্তি কথা তো আনন্দময় হবে না আপনারা সকলে এখানে আসেন ভক্তি করে চন্দ্র কীর্তন করছন্দ তা থেকে আপনারা কি আশা করেন এ থেকে কি হবে আনন্দ আনন্দ হবে নাকি ভক্তি মানে আনন্দ কি রকম আনন্দ সেটা কি ইন্দ্রিয় আনন্দ নাকি আতা, আনন্দ তো আমরা যদি প্রকৃত পক্ষে ভাবে সে ভক্তি সুখ ছাড়তে হবে রূপ গোস্বামী রূপ গো স্বামী কে আছেন রূপ গোস্বামী আপনার সবাই জানেন কেউ আছে ওই যশোর থেকে রূপ সনাতন স্মৃতি চেয়ে আছে না রূপ রূপ এবং সনাতনের এবং জীবের পূর্বপুরুষদের স্থান সেটা ফতেবাদ যশোরের মধ্যে তো আমাদের সম্প্রদায় হচ্ছে কি গৌরীয় সম্প্রদায় আমরা রূপানুগা আপনারা সবাই শুনেছেন এই শব্দ রূপানুগা রূপানুগ মানে আমরা রূপস্বামী অনুগামী সেই জন্য আমার আমাদের সম্প্রদায় হচ্ছে রূপানুগ সম্প্রদায় তো এই সম্প্রদায় প্রতিষ্ঠা কে চৈতন্য মহাপ্রভু আসলে গৌরীয় সম্প্রদায় সনাতন আছে এই তো সনাতন ধর্ম জন্য চৈতন্য মহাপ্রভু এই সম্প্রদায় ঠিক মতো না ইনি অন এই সম্প্রদায় প্রবর্তক কারণ সনাতন বস্তু ভগবান এবং ভক্তি সনাতন বস্তু সনাতন বিশ্ব সংকীর্থন প্রবর্ধক শ্রীকৃষ্ণ সেই জন্য সংকীর্থন যজ্ঞ যে ভজ সেই ধন্য প্রবর্ধক শ্রীকৃষ্ণ ছইচন্দ্র এবং তার মুখ্য অনুগামী হলেন শ্রীরূপ গোস্বামী প্রভুপাল সেই জন্য আমাদের আমরা সকলেই রূপানুগামী কারণ সেইখানে মহাপ্রভু নিজেই কোনো গ্রন্থ রচনা করেন না এনি রূপ এবং সনাতন বিশেষ করে এই দুই ভক্ত মহাজন মহাজন মহা আচার্যকে উপদেশ দিলেন যাতে এই দুই ভক্ত রূপ সনাতন এবং এই সকল স্বরগসায় রূপ সনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসরঘনাথ এই সকলে গ্রন্থ রচনা করেছে যাতে আমরা আজ তাদের গ্রন্থ সকল পাঠ করা থেকে ভক্তি সম্বন্ধে জ্ঞান এবং মার্গদর্শন লাভ করতে পারেন তো তাদের মধ্যে মুখ্য প্রধান হলেন শ্রী রূপ তো রূপ ভক্তি সুখ এর সম্বন্ধে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ উদেশে আছে সংসত যে মুক্তি স্পৃহা ভক্তি পিছাচি হৃদ ভিখ স্থামভ্যুদয় ভে ভি এই শব্দ অর্থ আমি এই মাত্র বলেছি ভুক্তি মনে ইন্দ্রিয়া বাসনা এবং এবং কর ইন্দ্রিয়ার ইচ্ছা সেটা এবং মুক্তি ভুক্তি অর্থাৎ ইন্দ্রিয়ার পরে আমরা যদি আর নিরাশ হয়ে যায় যে আমি খুব প্রয়ত্ন করেছি সুখের জন্য কিন্তু সুখ তো পাইনি সেই জন্য আমি ধ্যান করব যোগী বানাব যোগী হয়ে আমি মুক্ত হয়ে যাব তো রূপস্বামী ভক্তি এবং মুক্তি স্পৃহা স্পৃহা মানে আসা ইচ্ছা এই এই মানে যখন পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে ইন্দ্রিয় ভোগ বাসনা থাকে এবং মুক্তির জন্য আশা থাকে তাবৎ মানে থকন পর্যন্ত আমরা সবাই বুঝেন তাৎ সংস্কৃত শব্দ বাংলায় আশা থকন পর্যন্ত সাধারণ বাংলায় আমরা থকন পর্যন্ত থাবত তািখ ভক্তি সুখ সথম আভ্যুদয় ভেত তো এই শ্লোকের অর্থ হচ্ছে যখন পর্যন্ত দুইটার মধ্যে শুধু একটা হৃদয়ের মধ্যে থাকে তখন পর্যন্ত ভক্তি সুখ লাভ করা সম্ভব হবে না এই দুই ভোগ বাসনা মুক্তি বাসনা দুইটা ফাচাচি কি করে আমাদের কি ভগবতের এই বড় পিসা বর্ণনা আছে কে ক্রিস্টলীলায় পিসাচি কেউ বলতে পারেন না রাখ পিসাচি পিসাচির মত রাখ খুব সুন্দরী নারীর মতো কৃষ্ণের কাছে এসেছে কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল আদমাস কৃষ্ণ আমাদের ধন্য রাকস খুলে এক নম্বর শত্রু এই কৃষ্ণ আমি বধ করব খুব সুন্দর ফরম সুন্দরী ছিল কিন্তু তাদের উদ্দেশ্য কি ছিল কৃষ্ণকে বধ করব শুনেছ ভয়ের লাগে কৃষ্ণ কৃষ্ণকে বধ কি রকম চিন্তা আমরা আমরা সংলে এসেছি কি জন্য কৃষ্ণের পুজো কর্তন করো কৃষ্ণ প্রেমের ঠাকুর এবং ফুতেনা এসেছে কৃষ্ণকে হত্যা করার জন্য তো ভুতনার শব্দ বললে আমরা ভয় লাগে কি রকম লোক কৃষ্ণকে হত্যা করতে চায় আমাদের সেই রকম আছে কি না আপনারা সেই রকম কিন্তু আমরা যদি ভৌতিক ইন্দ্রিয় ভৌ পার্শ্বা করতে পারি তাহলে আমরা পুতনা মতো আমাদের দেহ হয়তো আমরা ভক্তি করি কিন্তু আমাদের উদ্দেশ্য হয় ইন্দ্রিয় সুখ তো আমরা কি আমরা আমরাও ভক্তি করেছে ও আমাকে ওই শিশু দাও আমি আমার স্তন থেকে আমি দুধ পান করবো ভক্তি যেই মান করেছে কিন্তু তাদের উদ্দেশ্য ভক্তি ছিল না তাদের উদ্দেশ্য ছিল একদম বিপরীত তো আমরা যদি ভক্তি করি কিন্তু হৃদয়ের মধ্যেই ভোগ বাসনা আমরা পোষণ করি তাহলে আমরা কি রূপস্বামীর সৌদা মাতার মত না পুতনার মত আমরা যশোদা মাথা তার চরণ পূজা আমরা করতে চাই কৃষ্ণের চরণ পুজো করা থেকে আরো অনেক ভালো হবে সকলে ওয়ালেদের মধ্যে আমি যাই অনেকদিন আগে আমি বাংলাদেশে ছিলাম তোর সকালের ওয়ালেদের মধ্যে এই নিজের মায়ের ফটো আছে এখন পর্যন্ত নাকি তো সকলে মায়া ভক্ত তো সেটা ভালো সকালে মায়া ভক্ত হওয়া রয়েছে নিজে মা কালী মা না যশোদা মাথা আমরা যশোদা মাথা ভক্ত হতে চাই কৃষ্ণ কত বড় আছে কৃষ্ণ আমরা কত কত ছোট্ট আছি আমরা কি করে আমরা কৃষ্ণের কাছে যেতে পারি কত বড় আছে অসংখ্য ব্রহ্মাণ্ডে মালে কৃষ্ণ কিন্তু মা আমাদের মা কৃষ্ণের মা ও মা মা মা আমরা যদি মা মা বলি তো মা আমাদের কথা শুনবে আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বলি কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে আছে কিন্তু কৃষ্ণ আমাদের কত শুনে না যদি আমরা ডাক করি কৃষ্ণকে ডাক আমাকে ঢাকা ডাও আমাকে সুন্দরী শ্রুতি দাও ধানম জনম সুন্দরী এই সকলের জন্য কৃষ্ণকে ডাকি তো কৃষ্ণ কৃষ্ণ সব শুনতে চায় না কিন্তু আমার আমার যদি মা ডাকে মা তো মা আমাদের কথা শুনে তো কি মা আমাদের ডাকতে হবে নিজে মা ডাকলে তো ভালো হবে মা যদি কৃষ্ণ ভক্তি করে না তো সে তো মা না সে তো পুত আমরা যদি আমার আমরা যদি কালী মা আমরা যদি ডাকি তো কালী মা আসবে এবং আমাদের কি দেবে জন্ম মৃত্যুর জড়া বে দিদুক আমরা যদি যশোদা মা ডাকবেই সে আমাদের দিক কি দেবে কৃষ্ণ তো কে আছে মাথা পিতা কৃষ্ণ কি করে আমরা আমাদের আদি মাথা পিতা আবা আমাদের সনাতন সম্বন্ধ পুনঃস্থাপন করতে পারি গুরু দ্বারা বহু জন্মেই সবে পায় কৃষ্ণ গুরু না সকল জন্মেই আমরা এবং পিতা পাই আগে আমি যখন বিড়াল ছিলাম তখন মাতা পিতা ছিল সেই রকম আমি যখন ককর ছিলাম সেই সময় মাতা পিতা ছিল আমি যখন ফক্কি ছিলাম সেই সময় ফি মাতা পিতা ছিল তো প্রথম জন্মে আমরা মাতা এবং মা বাবা আমরা পাই কিন্তু প্রত্যেক জন্মায় আমরা সুযোগ পাই না কৃষ্ণ ভক্তি করতেন এই দুর্ভ মানব জন্ম ফেয়ে আমাদের অনুসন্ধান করতে হবে কে আছে আমার মা বাবা যা দর্শন করাতে পারবে কে আছে গুরু গুরুকেই অনেকে মনে করে যে গুরু হচ্ছে জন যেই বছরের মধ্যে একবা আমাদের গ্রাম আসে দক্ষিণা সব সংগ্রহ করে হিলস মাছ অনেক খাই এবং চলে যায় কিন্তু গুরু আছে এই জ্ঞান প্রদাত ভক্তি প্রদাত গুরু মনেকে শিক্ষক কি রকম শিক্ষা ভক্তি শিক্ষক তিনি হচ্ছেন গুরু তো শিক্ষা যা আমাদের দেন সেটা আমাদের নিত্য হবে নৃত্য হবে মানে এই জীবনের মধ্যে ওই সকল আদেশ উপদেশ আছে শাস্ত্র যে এই গুরু এবং বৈষ্ণব আমাদের শেখায় তো সেই সকল আমাদের গ্রহণ করতে হবে তো প্রথম শিক্ষা আছে ভগবত গীতার তো কি আছে আত্মা এবং কি আছে জড় আপনারা সকালে কি বেঙ্গালি তো ভগবান প্রথম শিক্ষা আছে যে আপনারা বেঙ্গালি নন কেউ বেঙ্গালী না অবেঙ্গালি না আমরা এই শরীর কি আমরা শরীরে তো নাই শরীরে জন্ম ছিল এবং মৃত্যু হবে তো আগামী জন্মা যদি দক্ষিণ ভারতে হবে তো আপনারা মনে করবেন আমি থামেল আপনার বাংলায় তো বলবেন না আপনার থামেল ভাষায় বলবেন আপ জন্ম গ্রহণ করেন সোচেনে আম সব হিন্দি বলে হ্যা ভারত মাত্র কী যায় ও যদি আপনার ইংল্যান্ড জন্ম গ্রহণ ঘর আই এম এন ইংলিশ মান আই এম যদি আপনি তাহলে আপনি কি বলবেন কারণ আপনার সকলেই ভক্ত আসলে আমাদের উদ্দেশ্য আছে খোকো হত কেউ যদি জিজ্ঞেস করেন তো ভক্তি করার থেকে আপনারা কি চানোকোর বৈষ্ণব তোমার কুকুর তো লোকের বুঝতে পারবেনা আমরা আমরা এইসব এই জব আমরা করি আমরা খুব ভরে উঠি অনেক নিয়ম আমরা পালন করি এই সকল আমরা কি যন্ত্র করি যাতে আমরা খোকো হতে পারি কিন্তু আমরা কৃষ্ণে কোকো হতে চাই বৈষ্ণবে খোকো হতে চৃষ্ণে খোক হয়ে না ওই বড় বড় বিলিয়নে ট্রিলিয়নের বড় টাকা পয়সা বল হাওয়া থাকে কৃষ্ণের কুকুরে সেই সেই পদ অনেক ভালো আছে সেটা বৈষ্ণব বিচার সেটা আমাদের বিচার আমরা মন্ত্রী না প্রধানমন্ত্রণী হতে চাই আমরা জগতে হিসাবে কোনো বড় মানুষ হতে চায় বৈষ্ণব দর্শন হচ্ছে আমরা কিভাবে ছোট হত্যা বই হ্যাঁ কৃষ্ণের দাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস অনুদাস সেটা আমরা হতে চাই আমরা বড় হত্যা পারে না আমি বড় হব এইরকম বিছা যে মূর্খের বিছা আমরা বড় হততে পারে না কারণ কৃষ্ণ হচ্ছেন বড় এবং আমরা জীব আমরা কি না কৃষ্ণ হচ্ছেন মহানের মত এবং আমরা ক্ষুদ্র সুলিঙ্গের সেটা আমাদে এক মূল অবস্থা জীবেশ রূপ হয় কৃষ্ণের নিত্য দাস কৃষ্ণের তো আমাদের চেষ্টা এই আমরা ধন চাই না জন চাই না সুন্দরী চাই না আমরা জড় জগতের মধ্যেই ওই সব কিছু জিনিস চাষ সাধারণ লোকে মনে করে বলো সেই সকল আমরা চাই আমরা শুধু কৃষ্ণ ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত দে ভক্ত চরণ রজ্য মষ্টকেই রাখতে চাই সেটা সেটা আমাদের ইচ্ছা তো আমরা ধন চাই রকম ধন খ্রিস্ট প্রেমা ধন আমরা জন চাই রকম জন আমরা ভক্ত সংজ্ঞা করতে চাই তাদের চরণ সেবী ভক্ত শনি বাস জনমে জনমে হয় এই অঙ্গ আমরা সুন্দরী চাই আমরা রাধা সুন্দরের চরণ সেবকে সেবকে সে বকে সে বকে চাই এবং এই জড় জগতের মধ্যে আমরা কিছুই চাই না শুধুমাত্র এই চাই এই সুযোগ কৃষ্ণ ভক্তি করতে তো সেই সুযোগ দিয়েছিলেন শিল প্রভুপান যেহেতু আপনারা বাংলাদেশি হিন্দু পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছেন সেই জন্য আপনাদের সংস্কৃতি সেই আছে সেই রকম আছে সংকীর্তন সেলফোন দোজনা না সেটা আপনাদের পূর্বপুরুষদের সংস্কৃতি সেটা নতুন তো গর্ণিতাই রাধা কৃষ্ণ এই পূজা বৈষ্ণব সেবা সংকীর্তন সেটা আপনাদের সংস্কৃতি নাকি তো আমি সবপ্রথমে বাংলাদেশে গেলাম উনিশশো উনাশি সাল খ্রিস্টাব্দে তো সেই সময় এই সংস্কৃতি ছিল কিন্তু ঠিক মতো পালন করা কেউ জানলেন সেই সময় বাংলাদেশের মধ্যে সারা দেশ ভ্রমণ করত এবং এইজন নিরামিষ হাসি প্রায় ছিল কেউ বুঝলেন না যে কৃষ্ণ ভক্তি করার কিছু নিয়ম পালন করতেন কেউ জানে না সব গুরু তো মাছ খুব ভালো লেগেছে মাছ খাওয়া গুরু মানে গুরু হচ্ছে যাদের সবচেয়ে বড় বড় হয় মাছ খাওয়াতে বিশেষ করে কারণ ছোট লোক শুধু বা এবং ডাল খায় কিন্তু বড় লোক তো মাছ বেশি তো আসল ভক্তি কি আছে সেই ধারণা তো প্রায় ছিল না কিন্তু এইক শিলপ্রভুপা দেয় প্রচারে প্রচেষ্টায় এইক বাংলাদেশে অনেকেই কমপক্ষে সবাই জানেন বুঝেন যে কৃষ্ণ ভক্তি করতেই কিছু নিয়ম পালন করতে হবে আমরা ভৌদ্ধ এবং ভক্ত একসাথে আমরা হতে পারেন তো কমপক্ষেই লোকেরা জানেন সবাই জানেন না এই কম পর্যন্ত সবাই পালন করে না কিন্তু সবাই জানেন তো এই কম পর্যন্ত এইসব লোকনাথ রাম ঠাকুর ওই সব চলছে কিন্তু লোকেরা এখন জানেন যে আস আছে সেটা কি আছে আগে তো লোকেরা জানতেন না গত বছরে আমি নার্সিং দিতে গেলাম অনেক বৎসর সবার প্রথমে গেলে সেই সময় ত্রিশ প্রায় ত্রিশ বছর আগে সেই বছর তো সেই সময় সকল শহরের মধ্যেই তো এই নিরামিষ আসি ছিল তো প্রায় জনসংখ্যার মধ্যে প্রায় আধা তো হিন্দু কিন্তু নিরামিষ ছিল। কেউ জানে না বুঝলে না যে ঠিক মতো ধর্ম পালন করার জন্য আমাদের আহারের নিয়ম শৃঙ্খলা রক্ত হবে কেতু জানে না বুঝলেন না তো এই কন সেই সকল প্রভুপাতে অবদান শিল প্রভুপাত যদি পাশ্চাত্য দেশ নেই যায়নি তো কিভাবে এই গণ চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আছে যত নাগ রাজিগ্রাম সপরচপর চা হইবে মর নাম পূর্ণ হতে পারত কিভাবে বাংলাদেশে যে সেই দেশ যার মধ্যে চৈতন্য মহাপ্রভু এবং তার সব পারগণ নিজে কেতন করে সংকীর্থন করেছে কিভাবে শুদ্ধ ভক্তি প্রচার হত্যা আধুনিক যুগে সম্ভব হতনা যদি শিল প্রভুপাতক ভাবে আমেরিকা গিয়েছে আমেরিকা গিয়ে প্রবাদ সাথী কিনেছে সারা পৃথিবীর মধ্যে ভক্তি সংস্থা প্রতিষ্ঠা করার জন্য প্রবাদের কি ছিল চল্লিশ টাকা আরো কি কত লোকজন সাথে গেছেন কিন্তু অনেকজন গেছেন প্রভুপাদের সাথে তার গুরু ভক্তি শ্রী রঞ্চর ঠাকুর ওই সকল বৈষ্ণব পরম্পরার আচার্যগণ সাথে গেছে ভগবান কৃষ্ণ স্বয়ং গেছেন স্বয়ং গেছেন সেই জন্য প্রভুপাদ আমেরিকা লোকেই খ্রিস্টকেই দিতে পারছেন যদি খ্রিস্ট সাথে খ্রিস্ট যান তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ বৈষ্ণব মর অফ তো আমরা সকালে শিলপ্রে এইসব ভক্তি নিয়ম পালন করতে হবে এবং অনদয়া প্রচার করতে হবে যে এই পথ এই ভক্তি পথ এই বৈষ্ণব ধর্ম এই হচ্ছে আসব ধর্ম আর আছে যত কিছু ধর্ম নাম ছগত কহে তাহা পরিপূর্ণ আর সব কিছু ওপরবাদ আমাদের আস জিনিস খাটি কারণ বেজল দিন নিশ্চিত এই হচ্ছে আসল ধর্ম ভক্তি ধর্ম শুদ্ধ ভক্তি ধর্ম সংকীর্থন ধর্ম আপনারা পালন করুন অনদেব এবং এইভাবে চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা পূর্ণ হবে হরে কৃষ্ণ এই কীছু বেশি বলব যদি কারো প্রশ্ন আছে আরো কিছু বলতে পারে ঠিক আছে আপনাদের আবা কালকে পরিশ্রম করতে হবে না বিফলে সেই বিনু কৃপণে ধরে জানে সকাল সুকাল সেই জন্য শ্রবণ কীর্থন স্মরণ বন্ধন আত্ম গোবিন্দ দাস অবিলাস পরিশ্রম করতে হবে এবং আমার আবার কৃপায় আমি চেষ্টা করছি সেই পথে উঠে কিন্তু ঠিক মত হয়নি আমি ফাপি তাপি যত ছেল হারি না শিলপ্র শিলপ্র আমি তাদের এই পুষ্টকের মাধ্যমে পেয়েছি কৃষ্ণ কৃষ্ণ নামক পুষ্টক সেটা আমি পেয়েছি করেছি বেশি কিছু তো বুঝতে পারিনি কিন্তু ভালো লাগেছে তো ভাবছিলাম যে এই বয়ে মধ্যে বর্ণনা আছে ভক্তি সম্বন্ধে যদি আছে কিছু লোক যা এইসব পালন করে তাহলে তাদের সাথে আমি থাকতে চাই কিন্তু আমি খুব সন্দেহ করেছি যে সেই রকম লোক এই পৃথিবীর মধ্যে হতে পারে আমি করেছি চাইছি এইসব পালন করা কিন্তু বুঝতে পেরেছি যে নিজে মার্গ দর্শনের দিনে আমি কিছু করতে পারব না তো আমি আমি বুঝতে পেরেছি যে এই ধর্ম হচ্ছে সর্বোৎকুষ্ট শুদ্ধ ধর্ম কিন্তু আছেই সেই রকম লোক যে সেই এইসব পালন করে সন্দেহ করেছে তবু আমি কৃষ্ণ মন্দিরে গেছি দেখতে এবং দেখেছি যে এই এইসব ভক্ত শুদ্ধভাবে জীবন অর্পণ করেছেন কৃষ্ণের এই এইভাবে প্রথমে আমি এক বই পড়েছি তারপরে আমি মন্দির গেছি রৌপা দেয়া শিষ্য দেয়া এই খাইয়াছি এইভাবে সংক্ষেপে আমি খোখোর ছিলাম খোকরের মতো ছিলাম এইখান আমি বৈষ্ণবে খো খো হতে চাই